আল হাসান রদিল্লাহ তাল্লান্নতে বর্ণিত তিনি বলেন অর্থাৎ তোমরা তাদেরকে আটকে রেখো না এ আয়তের তাফসির প্রসঙ্গে বলেন মাকিল ইবনু ইয়াসার রদিলাহত আলাহ বলেছেন যে উক্ত আয়াত তার সম্পর্কে অবতীর্ণ হয়েছে তিনি বলেন আমি আমার বোনকে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিই সে তাকে তালাক দিয়ে দেয় যখন তার ইদ্যৎকাল অতিক্রান্ত হয় তখন সেই ব্যক্তি আমার কাছে আসে এবং পুনরায় বিয়ের জন্য পয়গাম দেয় কিন্তু আমি তাকে বলে দেই আমি তাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম এবং তোমরা মেলামেশা করেছ এবং আমি তোমাকে মর্যাদা দিয়েছি তারপরেও তুমি তাকে তালাক দিলে পুনরায় তুমি তাকে চাওয়ার জন্য এসেছ আল্লাহর কসম সে আবার কখনও তোমার কাছে ফিরে যাবে না মাকিল বলেন সে লোকটি অবশ্য খারাপ ছিল না এবং তার স্ত্রীও তার কাছে ফিরে যেতে আগ্রহী ছিল এমত অবস্থায় আল্লাহতালা এ আয়ত অবতীর্ণ করলেন অর্থাৎ তাদেরকে বাধা দিও না এরপর আমি বললাম হে আল্লাহ রসুল আমি আমার বোনকে তার কাছে বিয়ে দেব বর্ণনাকারী বলেন তিনি তাকে তার সঙ্গে পুনরায় বিয়ে দিলেন